আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ মোহান আল্লাহ রবুর আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব আলমিন আজকে শনিবার আমাদের কোরআনের সুরাবৃত্তিক তাপসির আলোচনা শুরু করতে পেরেছি এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সালাম। শান্তির দরাবসি তোহক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লামের উপরে আল্লাহ আলাই আল্লাহ মুসল্লি বৃন্দ আমরা আজকে আলোচনা করব সুরা কফের ষোলো নম্বর আয়াত থেকে আমরা সুরা কফের পনেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে ইনশাল্লাহ সুরা কফের ষোলো নম্বর আয়ত থেকে আল্লা রবুল আলমিন এবং আমরা জানি তার বক্ষের মধ্যে তার অন্তরে কি কুমন্ত্রণা দিচ্ছে তার প্রবৃত্তি কি কুমন্ত্রণা দিচ্ছে এটা टवर्ती हाबलिल दमनिर अपेक्षा अदिक निकटवर्ती मान तरह गलार जो शाहरक गत सप्ताह गलार जो शाहरक आई शाहर चाहते निकटवर्ती आलोचना कर आल्ला मानवमंडलमंडल सृष्टिकर्ता एक कई जन अल्लाह गोटा मानवमंडलि शुद्ध सृष्टि क्षान होनी जान बक्षेर भरे ना এটা আমি জানি শব্দের অর্থ হল ফেরেস্তা মন্ডলী গত আলোচনায় বলেছিলাম তার গাড়ির শাহরগের চাইতেও অধিক নিকটবর্তী আমরা মানে ফেরিস্তা মন্ডলী যেটা বলেছিলাম কিরমান মানুষের দুই কাঁধে দুজন ফেরিস্তা আছে আল্লাহ বলছেন করছে এটা আল্লাহ বলছেন মনে রেখো স্মরণ করো সে কথা ইদ ইয়াতালাক্তান ও আনিসিমাল তারা ডানে বামে দুজন সংরক্ষণকারী লিপিবদ্ধ করছে তার আমল গুলো আল্লাহ বলছেন শব্দ এই আরবি শব্দের অর্থ হল শব্দ মানুষের মুখ থেকে যে শব্দই বের হোক এটা আহ উহ একটা শব্দ এটা শব্দ না আওয়াজ मानूष ना क्यों मानूष उच्चारण करुक आकबुन आतीत सदा प्रस्तुत प्रहरी प्रहरी मान फिर सब समय प्रस्तुत तेस्ट नए ना তারা বিশ্রাম নেয় না তাদের বিশ্রামের প্রয়োজন নয় সব সময় প্রস্তুত আমরা মানুষ আমাদের সীমাবদ্ধতা আছে আমরা চাইলেই চাইলেই করতে করতে পারি পারি না না না আমরা ২৪ ঘন্টা সম্ভব হয়তো আপনি একদিন করবেন দুই দিন করবেন তিন দিনের দিন আপনার দ্বারা এটা সম্ভব নয় কিন্তু একটা মানুষের হায়াত যদি একশো বছর হয় আদম আলাইসলামের হায়া ছিল কতদিন এক হাজার বছর তাই না নুহ আলসালাম সাড়ে নয় বছর এই যে এক একজনের সময় অথবা আমাদের যদি দরি বর্তমান গড় আয়ু যেটা বলছে কোনো নির্দিষ্ট যদি পঞ্চাশ বছর হয়ে থাকে একটা মানুষের আয়ু তাহলে পঞ্চাশ বছর যাবৎ দুইজন ফেরেস্তা এ টাইম আমার আপনার কাঁধে ডিউটি করে যাচ্ছে ঠিক না করছে আল্লাহ বলছেন সদা প্রস্তুত প্রহরী সে যাই বলুক না কেন তার মুখ থেকে যাই উচ্চারণ হোক না কেন সব কিছু লিপিবদ্ধ করছেন কিন্তু তারা কক্ষনই আমানতের খেয়াল করেন না আপনার সাথে কোন শত্রুতামী আছে শত্রুতামী নাই আমার আপনার সাথে শত্রুতামী থাকতে পারে আপনার আমার সাথে শত্রুতামী থাকতে পারে এই শত্রুতা বসত হয়তো আমরা তীরকে তাল বানাই করি না এরকম তিলকে তাল বানায় অনেকে সত্যকে মিথ্যা বানায় মিথ্যা করে আর মানুষের বিরুদ্ধে ঘুষ তার প্রয়োজন বা তার স্বার্থের দ্বন্দ্ব আছে আমার সাথে আপনার সাথে আপনারা গালি দিয়েছেন এই জন্য সে আপনার বিরুদ্ধে লিখবে এরকম কোন কাজ ফেরেস্তারা করে না যাই কিছু गुरुपूर्ण कथा मृत्युराना करते पलायन करते चेष्टा करते मृत्यु घटना যখন সেই যন্ত্রণা অবশ্যই সত্যরূপে উপস্থাপিত হবে ওইটা। মানে এই যন্ত্রণা মা কুন্তা মিনহ তাহ এ থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করতে এই যে মানব কন্ডলীর মৃত্যুর সময় একটা যন্ত্রণা হয় না এটা কোরআনে আয়াত আল্লাহ বলছেন এখন এই যন্ত্রণা এসেছিল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের ওপরেও हाथ जंत्रणा कतर हुई हाथ ढुका से पानी बार बार मुख मुछते ফাতহে বলছেন প্রথমে নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি কেনাকা মা যেন আল্লাহ আপনার পূর্বের এবং পিছনের সব গুণাগুলো ক্ষমা করে দিতে পারেন এবং আপনার উপরে আল্লাহর নিয়ামতকে পূর্ণ করে দিতে পারেন এবং আপনাকে সঠিক পথে পরিচালনা করেন এই জন্য এই আয়াতে বলা হয়েছে যে নিশ্চয় আমি আপনাকে বিজয় দান করেছি কেন আপনার ক্ষমা করার জন্য কি ক্ষমা করবে সামনের পিছনের সব গুণাগুলো সামনের পিছনে মানে এই আয়াত যখন নাজিল হয়েছে এর পূর্বে যত গুণা বুল ত্রুটি আছে সব আল্লাহ কি করেছেন ক্ষমা করে দিয়েছেন আর এই আয়াত হওয়ার যতদিন পৃথিবীতে থাকবেন। যদি থাকে। তাও কি আল্লাহ ক্ষমা করে দিবেন আমাদের নবীর কি ভুল হয়নি অনেকের ধারণা যে নবীর দ্বারা কোনোদিন কোন ভুল হয়নি ভুল এই যে আল্লাহ রাহরিম ইয়া আইয়ুহান নবী লিমা تحরিম মা আহাল্লাহু লাকা তাবতগি مرضاتا ازواجিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর কাছ থেকে মধু খেয়ে আসেন এখন আর অন্যান্য যে স্ত্রীগণ ছিলেন তারা এটা হিংসা করতেন পছন্দ করতেন না এখন তারা সকলে মিলে এটা কুবরা করছে রাসূল আসলেই বলবে যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের এখন ওইখান থেকে মধু খেয়ে আরেক স্ত্রীর ঘরে যায় ওই স্ত্রী বলে আপনার মুখ থেকে গন্ধ বের হচ্ছে আবার ওখান থেকে আরেক স্ত্রী ঘরে যায় সেও বলে যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে আবার আরেকজনের কাছে যায় সেও বলে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে এখন এক কথা তোমার পাঁচজন বলে বিশ্বাস না করে উপায় আছে রসুল তো বিশ্বাস করে বসছেন আসলে এটা তো চক্রান্ত এখন তিনি বললেন আমি আর এই মধু খাবই না এটা কি মুসলমানদের জন্য বা মানুষের জন্য হালাল না আচ্ছা একটা হালাল জিনিস কেউ হারাম করার ক্ষমতা আছে আমি একটা ধরেন আমি একটা হালাল জিনিসকে আপনার জন্য হারাম করে দেই। হবে কবিরা না বরং চ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ঠিক না এখন আল্লাহ আল্লাহ আব্রাহীন তার নবীকে ধমক দিয়েছেন এই যে তিনি নিজে পুরো হারাম করে নিচ্ছেন তিনি বলছেন আমি আর কোনো দিন এই মধু কি করব না খাবো না तुम्हें हराम क्या करम दिले भूलो छोटो एक अंध सह रसुल निकट आसल देखें रसुल মক্কার কাফের লিডারদের সাথে বৈঠক করছেন মিটিং করছেন বৈঠক সাধারণ একটা রিক্সাওয়ালার ঘটনা নিয়ে যদি সেখানে যায় পাগল বলবে না বাবাকে ঢুকতে দিবে বলবে যা পরে পরে আসো রাগ করবে। ঠিক না এরকমই রসুল করলেন একজন অন্ধ সাহাবি উমে মাকতুম আসলেন তখন রসুল ছিলেন গুরুত্বপূর্ণ মিটিং তো একটা দিলেন বললেন পরে আস আল্লাহ এটা অপসন্দ করলেন আল্লা করলেন করলেন রসুলকে বুঝাই দিলেন সে অন্ধ একজন অন্ধ এসেছিল তুমি মুখ ফিরিয়ে নিলি যে এসেছিল সে হয়তো তোমার কাছ থেকে এই উপদেশ শুনে এই বক্তব্য শুনে সে এটা আমল করত কিন্তু তুমি যাদের সাথে মিটিং করতেছ তারা গ্রহণ করবে না সুতরাং তাকে তারিয়ে দেওয়া তোমার ঠিক হয়নি আল্লাহ কি করলেন এই আয়াত আয়াতিলেন রসুরের ভুল আল্লাহিন যখন আল্লাহ সাহায্য আসলো এবং বিজয় আসলো কয়টা জিনিস দুইটা পক্ষ থেকে সাহায্য তারা প্রবেশ করছে দলে দলে আল্লাহর দিনে ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে মানে মানে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে আল্লাহ বলছে मान क्षमा चाओ क्षमा चाहते क्यों बोलें क्षमा चाहब अवश्य भूल तपराध होता कि তুমি ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ কি করেন কবুল করেন কেন বললেন এই বোধহয় আপনাদের সামনে আলোচনা করেছিলাম তখন আব্দুল্লা আব্বাস তিনি বুঝলেন রসুলের মৃত্যুর সময় গুনিয়ে এসেছে রসুলের উপরে অর্পিত দায়িত্ব পালন হয়ে গেছে এখন রসুল বিদায় নিবেন এই জন্য আল্লাহ বললেন যে কি করো ক্ষমা চাও আর যখন বিজয় আসলো মক্কা বিজয় হলো মানুষরা ইস্তাম ধর্ম গ্রহণ করছে দলে দলে ও রসুলের উপরে অর্পিত দায়িত্ব পালন হয়ে গেছে এখন রসুলের বিদায়ের সময় তখন এই আয়াত নাজিল হলো আর আবদুল ইবনে আব্বাস আবু বকর কিনারা বুস সকলেই আরে বিজয় আসলো ভালো খবর সুসংবাদ আব্দুল ইবনে আব্বাস আবু বকর ইনারা বুঝতেন এমনকি আবু বকর রাজনার কি বিষয় হলো অন্য সাহাবিরা বুঝতেন একটা আবু বকর বুঝলেন রসুল আমাদের কাছ থেকে চলে যাচ্ছে প্রিয় সহচর প্রাণের চাইতে প্রিয় নিজের জীবনটা খান খান করে দিয়েছেন রসুলের পিছিয়ে নিজের সমস্ত সম্পদ এই ইসলামের জন্য কাজে লেগেছেন রসুলের ডাকে সারা দিয়ে রসুল্লাহ সাল্লাম মক্কা থেকে অন্ধকার রাত্রিতে হিজ্জত করবেন আগেই ঘোষণা দিলেন আবু বকরকে আবু বকর প্রস্তুত থেকে যে কোনো মুহূর্তে মক্কা ছাড়তে হবে পালাতে হবে তুমি প্রস্তুত থেকে এটা অনেকদিন আগের ঘটনা আবু বকর বাড়িতে আছেন হঠাৎ সময় হলো রসুল আবু বকরকে ডাক দিলেন টাকটাক করলেন সাথে সাথে দরজা খুলে গেল আবু বকর ডাক দেওয়ার সাথে সাথে তুই মিলে দুজনের পথ চলা আরেকজন সাথে ছিলেন আবু আল্লাহাল বৃত্ত অর্থাৎ চাকর এই মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মাঝখানে গুহায় অবস্থান নিলেন কি কঠিন পরিস্থিতি পায়ে হেঁটে तक सहचल छिले अबू बकर रसुरम घुमू बकर भलोबाजें निजे अल्प बयस दिले रसुल्लाह सल्लाह सल्लम निजे सहयद सबकि इसलमर जो बी दिए हलन आबू बकरू ता आनू बजय এই যে একটা বিজয় আনন্দের বিষয় প্রিয় তিনি চলে যাবেন তার সময় হয়ে গেছে তিনি কাঁদতে লাগলেন স্বাভাবিক একজন আরেকজনের সাথে মায়া মোহব্বাসা থাকলে অন্তরের থাকলে সে যদি চলে যায় একেবারে না যাক চিরবিদায় না হোক কিন্তু সাময়িক চলে যাক অথবা এক জায়গায় কলিগ ছিলেন এক জায়গায় কাজ করতেন ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে যাচ্ছেন অনেকে কান্না কান্নাকাটি করে করে না করে সুরুল্লাহলামের প্রতি এত মায়া মহব্বত ছিল এই আয়াতির হওয়ার পরে তিনি ছিলেন সম্মানিত মুসল্লি বৃন্দ বলছিলাম এখানে আল্লাহ বললেন কি করো ক্ষমা চাও অতএবদেরও কি ভুল হয় বলছিলাম যে কথা যে ওয়াজুল হাক মানুষের মানুষের কাছে মৃত্যু আসবে অবধারিত কিন্তু মৃত্যুটা কষ্টের হয় पत्र हाथ दी और मुख मुछते अल्लाह सारा सत्यारे महबुद नई कथा कलतेसुलहूर्त जंत्र आसुल मृत्यु बड़ कष्ट एक मुख्य सम्मानित उपस्थिति अतः रसुल्ला क्षमा कर এই দোয়াটা পড়েছেন নসুলসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে শেষ কিছুক্ষণ পরে নসুল্লাহ শেষ নিশ্বাস ত্যাগ করলেন সম্মানিত উপস্থিতি আয়ের সাথে আরেকটি হাদিস সইারীর হাদিস মৃত্যুর যন্ত্রণা কাউকে দেখি নাই ওতে রসুলের যদি এরকম যন্ত্রণা হয় আমাদেরও কি আসবে আর এটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা আছে সম্মানিত উপস্থিতি বলছিলাম এই মৃত্যুর যন্ত্রণা যখন আসবে তখন সকলেই কি করে চাই পৃথিবীতে বেঁচে থাকতে পৃথিবীতে ফিরে আসতে চাই আমি আরো কিছুদিন আর এই বাঁচার জন্য আমাদের চেষ্টা আর কোনো শেষ নাই ঠিক না অসুস্থ হলে আমরা হাসপাতালে দৌড় আমাদের শেষ নাই কত বড় ডাক্তার দেখানো যায় টাকা লাগে লাখ ঠিক না একজন ব্যক্তি আমার সাথে দেখা করলেন তিনি অসুস্থ তিনি আমার কাছে আসলেন বলে আমাকে হুজুর একটু দোয়া করে দেন আমি আপনার স্কয়ারে গেলাম আমি আপনার এই গেলাম অ্যাপোলোতে গেলাম ইন্ডিয়াতে গেলাম কোনো কিছুতে ভালো হচ্ছে না হুজুর আপনি আমাকে একটু দোয়া করে দেন মানুষ বাঁচতে চায় কেউ মরতে চায় না সবাই কি পৃথিবীতে বাঁচতে চায় কিন্তু কেউ বাঁচতে পারবে না পালাতে চায় এটা এড়াতে চায় মৃত্যু যন্ত্রণাকে এরাতে চায় কিন্তু এটা সম্ভব নয় কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয় আল্লাহ আর তুমি আল্লাহ আয়াতার মধ্যে দেয়া হবে আর এটা হলো প্রতিশ্রুতির দিন অর্থাৎ যখন নাকি ইসরাফিল আলাইসালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন সমস্ত পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সেদিন মানুষের বিচার করা হবে আল্লাহ এটাই বললেন সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে মহান আল্লাহ রাবুর আলমিন অন্যত্র ব্যাপারে আরো একসাথ করে বলছেন সুরত আল্লাহ বলছেন জমিনের মধ্যে যারাই আছে প্রত্যেকেই সেদিন বেহস হয়ে যাবে এই ফুৎকারের কারণে সবাই সেদিন আল্লাহ বলছেন ফুৎকার দেয়া হবে সিংহার মধ্যে তখন মানুষেরা আবার দাঁড়িয়ে যাবে क्षण करेहूशान से व्यतीत रसुरम जो सि दिवेकार आज जो फूतकार देख सवार मुसा आलम बेहूस हन नाई ना कि बेहूस होता बोलते परिनाल बल सूरतुमारे যে সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে আসমান দুমিনে সবাই সেদিন বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে চান সে বিদিত এখানে আলী ইসলাম কি রসুলও বেহুশ হয়ে যাবেন এবং তখন কি দাঁড়াবেন সবার আগে রসুল উঠবেন সম্মানিত উপস্থিতি ইসরাফিল আলী ইসলাম তিনি সিঙ্গা নিয়ে সব সময় সদা প্রস্তুত আসেন রসুল্লাহ সাল্লাহু আলী ওয়া সালাম বলছেন হাদিসে এসেছে তিরমিজির হাদিস आल मुखे सिंगा प्रस्तुत आम अवस्था प्रस्तुत आर कपाल कान खड़ा কখন আল্লাহ আব্বাহিন তাকে অর্ডার করবেন এই অর্ডারের অপেক্ষায় আছে যখনই সাথে তিনি আমরা কি বলবো এই অবস্থা আমরা কি বলতে পারি রসুলাম বললেন তোমরা বলো হাসবুর আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং অভিভাবক হিসেবে আল্লাহ কতই না উত্তম আল্লাহর বড় অভিভাবক কেউ আসে আল্লাহর চাইতে উত্তম অভিভাবক কেউ আছে কেউ যদি মনে করে যে আল্লাহর চাইতে উত্তম অভিভাবক কেউ আসে তাহলে সে কি মুসলিম থাকবে না রসুর বললেন বল হাসবুল আল্লাহ ওকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং অভিভাবক হিসেবে আল্লাহই কতই না উত্তম তা আর আল্লাহি রব্বানা कार्लार मुम सर्ववस्था सब समय भरोसा कर ভূমিনদের জন্য কর্তব্য হলো যে আল্লাহর ওপরেই তাও আকুল করা আল্লাহর ওপরেই ভরসা করা আপনি আমি যদি যথার্থভাবে আল্লাহর ওপরে ভরসা করতে পারি তাহলে আমাদের কোনো চিন্তা নাই আপনার চিন্তাটা কেন দেখেন আপনি আর আমি আল্লাহর ওপরে কিন্তু হানড্রেড পারসেন্ট এখনো ভরসা করতে পারি না দেখেন আপনি চিন্তা করেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন আপনার অন্তরকে আপনি সেটিসফাই কিনা এই কথার উপরে আপনি একশো আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই আমরা আল্লাহেন্ট ভরসা করতে পারি নাই যদি আমরা আল্লাহ ভরসা করতে পারি নাই হয়তো করি বলি আল্লাহ ভরসা মুখ দিয়ে কিন্তু কি উল্টাটা ঠিক না সম্মানিত উপস্থিতি অতএব সিংহে ফুৎকার দেয়া হবে সেদিন এটাই বলা হয়েছে অত আয়াতের মধ্যে তারপর আল্লাহ বলছেন প্রত্যেকটা এবং তার কর্মের সাক্ষী রূপে সাক্ষরতা আসবে ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়াজকুল সেদিন ওই কেয়ামতের দিন যেদিন সত্য মানে বিচার দিবস সেদিন আসবে প্রত্যেকটা মানুষের সাথে আসবে একজন চালক আর একজন আপনাকে সেদিন নিয়ে আসা হবে আপনি পৃথিবীতে চলতেন আপনার সাথে যে ফেরস্তা আছে তারা আপনার সমস্ত কর্মগুলো লিখতেন এগুলো নিয়ে তারা সেদিন আসবে এরাও সেদিন কেমতের দিন আপনার পাশেই থাকবে গুরুত্বপূর্ণ আয়াত যেটা আমরা করিন্ত অবশ্যই অবশ্যই অবশ্যই উদাসীন ছিল অবশ্যই তোমরা এই দিনের ব্যাপারে সন্ধ্যের মধ্যে ছিলে। এবং আমি উন্মোচিত করে দিলাম যে পর্দা মহাসতা মৃত্যুবরণ করার মাধ্যমে যে পর্দাটা ছিল এটাকে আমি উন্মোচিত করে দিলাম শুধু তাই নয় আজকের দিনে মানুষেরা তীক্ষ্ণ নজরে তাকাবে সবকিছু তীক্ষ্ণ নজরে দেখবে অথচ পৃথিবীতে থাকা অবস্থায় এটা অন্তর দিয়ে ভাবে নাই অন্তরের চক্ষু দিয়ে খেয়াল করে নাই আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি অধিকাংশ মানুষকে জাহান নামের জন্য রেডি করে রেখেছি বা জাহান নামকে প্রস্তুত করে রেখেছি অধিকাংশ মানুষের জন্য কারণটা কি কেন লাউম কুলু বললাম দেখে নাই ওয়ালাহ আল্লাহ বিহা আর তাদের কর্ণ ছিল কিন্তু এই কর্ণ দিয়ে যা শোনার তা শোনে নাই অতি এখানে সেই দিনে তারা তীক্ষ্ণ নজরে কিছু পর্যবেক্ষণ করবে আল্লাহ মাথা নত করে আল্লাহ সামনে অপরাধী হিসেবে দাঁড়াবো এটা আমরা চিন্তাও করি নাই আল্লাহ বলছেন অন্যত্র বলছেন যারা অপরাধী তারা আল্লাহ হয়ে দাঁড়াবে দাঁড়ানোর মতো ক্ষমতা অপরাধী মাথা নিষ করে থাকবে সম্মানিত উপস্থিতি তারপর আল্লাহ বলছেন সঙ্গী অর্থাৎ যে ফেরেস্তা সে বলবে সেদিন বলবে আরেকজন এই ফেরেস্তা দিন বলবে তার সঙ্গী যেটা আপনার সাথে আপনার পঞ্চাশ ষাট সত্তর বছর জীবনীতে আপনার সাথে ছিল কিন্তু আপনার আমি তাকে দেখতে পাই নাই অথচ আমার আপনার সঙ্গী সে এই আমল নামা আল্লাহ করে বলা হবে তাকে আলকিয়া তোমরা দুইজন তাকে নিক্ষেপ করো পাঠাও ফি জাহান্নামা জাহান্নামের মধ্যে পাঠাও কুল্লিনী কাফের কে অহংকারী কাতাদিফ আর কারা কাদেরকে জাহান নামে হবে মান্না আল্লিল খয়রি যারা কল্যাণকর কাজে কঠিনভাবে ভাবে দেয় পৃথিবীতে সবচেয়ে বড় কল্যাণ হলো দিনের দাওয়াত দেওয়া আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই আপনার একটা শরীরের এটা রোগ এটা অসুস্থতা ধরেন আপনার কিডনির একটা প্রবলেম অথবা একটা ক্যান্সার এই ক্যান্সারের জন্য আপনি একজন ডাক্তারের কাছে যাবেন এই ডাক্তার আপনাকে চিকিৎসা করিয়ে দিল ধরেন এই চিকিৎসা করার কারণে আপনি ভালো হয়ে গেলেন এই ভালো হওয়ার কারণে আপনি ধরেন আরো পঞ্চাশ বছর পৃথিবীতে বেঁচে থাকলেন যখন মানুষকে দাওয়াত দেয় আরে দাওয়াত দেওয়ার কারণে দিনের কথা বলার মাধ্যমে যখন তাকে যে ট্রিটমেন্টটা দেয় তার রূপ নির্ণয় করে তার সিরিক তার বিদা তার কুফুর তার অহংকারিতা তার হারাম চলো এই যে তার একটা ট্রিটমেন্ট দিলক্রিপশন দিল কোরআন এবং সহি সন্ন্যার মাধ্যমে এই ব্যক্তি জাহান নামে এই ব্যক্তি এই ট্রিটমেন্ট পাওয়ার মাধ্যমে সে হাজারো হাজারো লক্ষ কোটি বছর কেয়ামতের পরে যে সময়টা থাকবে সেই সময়ে জাহান নাম থেকে বেসে জান্নাতে গেল তাহলে কোনটা এলম কোনটা উপকারী এলম ডাক্তারের এলেমটা নাকি আলেমের এলিমটা অতএব আল্লাহ এখানে বলছেন মান্না আইলিল যে ব্যক্তি উপকার অর্থাৎ কল্যাণকর কাজে বাঁধা করে দিন হলো সবচাইতে বড় কল্যাণ দিনের মতো বড় কল্যাণ আর কিছু নাই রসুর বলছেন আল্লাহ তাকে কি করেন দিনের জ্ঞান করেন তাহলে সবচেয়ে হলো দিনের জ্ঞান অতএব এই দিনের এলম প্রচার এবং প্রসারে যারা বাধা দেয় তাদের ব্যাপারে বলছে তাকে জাহান্নামে নিক্ষেপ করব যারা দিনের এই কল্যাণকর কাজে আজকে অনেক সময় শুনতে পাই যে আলোচনা করতে হয় না সেই অবস্থার আলোকে এই আয়াত বলা যেতে পারে যে মান্না আইলিল খাই কল্যাণকর কাজে বাধা ব্যক্তি শুধু তাই নয় মহতাদিন মানে সীমালঙ্গনকারী मुरीब आर रो दे सन्देह पोषण दिन पोषण बोलते पोषण करंगन करा दिन रास्ते बाधा दीबी उत का व्यक्ति देर आल জাহান নামে নিক্ষেপ করা হবে আলোচনা শেষ করে দিচ্ছি আর একটি আয়াত আলোচনা সময় শেষ আল্লাহ বলছেন আল্লাহর সাথে আরেকজন ইলাহ বানায় নিছে ইলাহ কয়জন ইহ আল্লাহ সারা সত্যিকারের কোনো মহবুদ আল্লা কোন আল্লাহর ইবাদত করে নেতার ইবাদত করে আল্লাহর ইবাদত করে গাছের ইবাদত করে আল্লাহর ইবাদত করে আগুনের ইবাদত করে আল্লাহর ইবাদত করে প্রবৃত্তির ইবাদত করে এই ধরনের ব্যক্তিরা যারা আছে তাদেরকে কি করা হবে তাদেরকেও নিক্ষেপ করা হবে পাঠানো হবে আমি আপনাকে জাহার নামে একটা বর্ণনা দিতে পারবো কিন্তু এটার চাইতেও আরো অধিক আরো কঠিন আরো মাহাত্মক আরো জংসার্থক জাহার শাস্তি যেটা আমরা পৃথিবীর কোনো মানুষ বাসায় মানুষকে বুঝাতে পারবো না সম্ভব নয় সম্মানিত উপস্থিতি ওদের আলোচনা শেষ করে দিচ্ছি যেহেতু আমাদের সময় শেষ আমাদের প্রতিশ্রুতি সময় অর্থাৎ ইনশাল্লা সংক্ষেপে আপনাদেরকে আবার অনুবাদটা করিয়ে দিচ্ছি তারপর ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনা শেষ করে দিব আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার নক্সের মধ্যে কি কুমন্ত্রণা দেয় এটা আমি জানিটাকে বলা হয় এই রোগের চাইতেও মানে এবং বামে বসারত অবস্থায় দুজন ফেরেস্তা সংগ্রহকারী তারা লিপিবদ্ধ করছেন আতীত সদা প্রস্তুত সব সময় সজা প্রহরী এই লিপিবদ্ধ করছে আর মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবসম্ভাবী এবং সিংগায় ফুৎকার দেয়া হবে আর এটা হলো এমন দিবস যে প্রতিশ্রুতি দিবস অর্থাৎ যে দিবস দেওয়া হয়েছে মানে মৃত্যুর পরে যে দিবসটা আসবে কেয়ামতের দিবস এটা হলো সেই দিবস আর প্রত্যেক মানুষের সাথে সেদিন আসবে। চালক একজন চালক এবং তার সাক্ষ্য তার কর্মের সাক্ষদাতা তারা কারা ফেরেস্তা মন্ডলী মনে রাখবেন সেদিন কেয়ামতের দিন মানুষের সাথে ফেরেস্তারা দাঁড়াবে তাদের বিচার হবে না বিচার হবে কি আমাদের কিন্তু তারা দাঁড়াবে আমাদের কর্মের সাক্ষী দেওয়ার জন্য আনকা আকা ফাবাস মাহাদিদ অতপর তোমাদের কাছ থেকে যে পর্দা ছিল এই পর্দাকে আজকে তোমার পর্দাকে উন্মোচিত করা হয়েছে মানে পর্দাটা কিসের মৃত্যুর পর্দা উন্মোচিত করা হবে এবং সেদিন মানুষ তীক্ষ্ণ নজরে তাকাবে হাই হাই। সব দেখবে এই অবস্থা অকল করি নহুর এবং তার সঙ্গী সাথী বলবে মানে ফেরেস্তা বলবে সেদিন তারা দুইজন জাহান্নামে নিক্ষেপ করবে প্রত্যেক উদ্ধত কাফের কে মান্না খৈরি কল্যাণ কাজে কঠিন ভাবে বারাদানকারী ব্যক্তিকে মুরতা এবং আপনার সীমালঙ্গনকারী মুরিফ আর সন্দেহ পোষণকারী ব্যক্তিদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এর সাথে আরও তাদেরকে আল্লাহ না কর যে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে আল্লাহর সাথে শরিক করে এরকম ব্যক্তিদেরকেও ফালিয়া হফিল আজাহ বিশ্বাদির কঠিন শাস্তির মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে সম্মানিত উপস্থিতি আজকে এই আমাদের চূড়া কফের এই আলোচনাগুলো আজকে আমরা করলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই আলোচনা শোনার সাথে সাথে এগুলোকে আমাকে আপনাকে সকলকে মান্য করা তাফিক দান করুন আমিন আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আপনি আমাদের সকলের ইমানকে মজবুত করে দিন আমিন আমরা যেন পরকালকে সঠিকভাবে পরিপূর্ণভাবে যথার্থভাবে বিশ্বাস করতে পারি সেভাবে আমাদের ইমান আপনি আমাদেরকে দান করুন আমিন হেয়াল্লাহ আপনি আমাদের ইমানই যজ্বা বাড়িয়ে দিন আমিন আজকের এই আলোচনার আমাদের জীবনের সকল গুনাগুলো ক্ষমা করে দিন আমিনা আমাদের সকলকে আগ্রহ করে এই আলোচনায় অংশগ্রহণ করা করুন আমিন এবং আমাকে আরো যথার্থভাবে আপনাদের সামনে কোরআনার আলোকে এই বক্তব্য এই আলোচনা পেশ করা তাহফিক দান করুন আমিন أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته